প্রতিবার প্রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আল্লাহর যিনি এক একক এবং অদ্বিতীয় আল্লাহ তাল একান্ত বিশেষ অনুগ্রহ এবং রহমত নাজিল এবং বর্ষুন হোক তাঁরই প্রিয় নবী মোহাম্মদ সাল প্রতি সকল সাহাবায় কাম সকল পরিবার বর্গ এবং সকল কেমন পর্যন্ত আগত নেকার অনুসারীদের প্রতি কাছে এবং দূরের যে যে খান থেকে পিস বাংলার এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব ইনশা আল্লাহ ইমান বৃদ্ধির উপায় নিয়ে ইমান একজন মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা পার্থিব জগতে যে কোনো সম্পদ অর্জিত হলে চেষ্টা করি সেটিকে বাড়ানোর জন্য যিনি লেখপতি আছেন তিনি মিলিয়নিয়ার হওয়ার চেষ্টা করেন যার মিলিয়ন আছে তিনি কোটিপতি হওয়ার চেষ্টা করেন বিলিয়নিয়ার হওয়ার চেষ্টা করেন এভাবে আমরা আমাদের সম্পদকে বাড়ানোর চেষ্টা করি শুধু সম্পদ নয় যাকে আল্লাহ তালা যেই সম্পদটি বৃদ্ধি করার সুযোগ দিয়েছে আমরা সেই সুযোগ গ্রহণ করে প্রত্যেকে যার যার শক্তি এবং সামর্থ্যকে ব্যয় করে সেটি বাড়ানোর চেষ্টা করি আল্লাহ সু ভাহান হারা আমাদেরকে সবচেয়ে মূল্যবাহন যে সম্পত্তি দিয়েছেন এবং সেই সম্পদটিকে আমরা বৃদ্ধি করা বাড়ানো এবং সুদৃঢ় করার শক্তি এবং সার্বিক সামর্থ্য দিয়ে দিয়েছেন সেইটি হলো ইমান ইমান এমন একটি বিষয় যে এই ইমান একজন ইমানদারকে একজন প্রকৃত মানুষে পরিণত করে একজন ইমানদারকে জান্নাতের উপযোগী করে তোলে কিন্তু এই ইমান যখন আমার রক্ষণাবেক্ষণ না করি তার চেয়ে বড়ো কথা হল এই ইমান যখন আমার খাঁটি না হয় ভেজাল মুক্ত না হয় তখন সেটি আমাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করতে পারে না অতএব ইমান খাঁটি হওয়া ইমান নির্ভেজাল হওয়া ইমান পিওর হওয়া শির মুক্ত হওয়া ইমান সংক্রান্ত বিশ্বাসগুলো একেবারে সচ্চা এবং সঠিক হওয়ার পাশাপাশি আমাদেরকে আরেকটি জিনিস গুরুত্বের সাথে দেখতে হবে সেটি হল আমার যেটুকু ইমান আছে হোক না সেটা নির্ভেজাল এই ইমানটা যাতে আরো সুদৃঢ় হয় আরো মজবুত হয় কেন কারণ রসুল্লাহ সাল্লাসাল্লামে সাথ করেছেন যে এমন একটি সময় আসবে যখন মানুষ ইউসরি কাফেরা সকালবেলা ইমানদার হয়ে থাকবে তো সন্ধ্যাবেলা কাফের বা ইমান হয়ে যাবে অতএব ইমান এর পারদ উঠানামা করে ইমান কখনো চলে যায় নানামুখী সমস্যার আবর্তে ইমান পড়ে অতএব আমাদের ইমান যাতে হেফাজতে থাকে সেজন্য ইমানকে মজবুত করে নিতে হবে আর ইমানকে মজবুত করার জন্য কোরআন এবং হাদিসে আমাদেরকে বেশ কিছু আমল বেশ কিছু কর্মসূচি বা উপায় বাতলে দেওয়া হয়েছে আসুন সেগুলোর আলোচনা আমরা শুরু করি যে সমস্ত আমলের মাধ্যমে একজন ইমানদার তার ইমানকে বৃদ্ধি করবে যে সমস্ত আমলের মাধ্যমে একজন ইমানদার তার ইমানের স্বাদকে উপলব্ধি করবে যে সমস্ত আমলের মাধ্যমে একজন ইমানদারের ইমান আরো মজবুত হবে আরও সুদৃঢ় হবে এত বেশি সুদৃঢ় হবে যে শানের ওস্বাসা কুমন্ত্রণা তাকে বিমান করতে পারবে না কারোর সংশয় তার মনের ভিতরে সন্দেহ সৃষ্টি করতে পারবে না যে ইমান মৃত্যুর মুহূর্তেও তার অন্তর থেকে চলে যাবে না থাকবে কোনো ধরনের ফেতনা সে ইমান নষ্ট হবে না এরকম ইমান অর্জন করার জন্য আল্লাহ সম্মানিত দর্শক অধিক পরিমাণে করা। কারণ আল্লাহ তালা এর সাথ করেছেন ইমানদার হলেন ওই লোকেরা যাঁদের কাছে আল্লাহ তালার জিকির করা হলে তাদের অন্তর হলো কেউ যখন তাদের কাছে আলোচনা করবেন অন্য আয়াতের ভিতরে তাদের নিজেদেরকে জিকির বিষয়ে গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ সুরায় রাহের এই আঠাশ নম্বর আয়াতে আল্লাহ সুল তালা এর সাত করেন যে সকল লোকেরা ইমান এনেছে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায় স্থির হয়ে যায় আল্লাহর জিকিরের ফলে তার ইমান বা তার অন্তর এটা পরিপূর্ণ হয়ে যায় পরিপুষ্ট হয়ে যায় এটা মতামায়ন হয়ে যায় স্থির হয়ে যায় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ সবহান তা আলা ইমানের ঠিকানা কোন জায়গায় এ প্রসঙ্গে করণি করিমের বিভিন্ন আয়াতে ইঙ্গিত করে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমানের ঠিকানা হল কল বা মানুষের অন্তর আল্লাহ তালের সাথ করেন ইল্লামান উকরিহা অকাল মোহাম্মত ইন্ন ইমান কাউকে যদি কেউ কুফুরি কথা আল্লাহর প্রতি অবিশ্বাসমূলক কোনো কথা বলতে বাধ্য করেন অথচ তার অন্তর যদি পরিপূর্ণ থাকে ইমান ধারায় এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইমান অন্তরে থাকে আর অন্তরে পরিপূর্ণ থাকে আর তে আলোচ্য আয়াত সুরার আদির আয়তে আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে যারা ইমানদার তাদের অন্তর প্রশান্ত হয়ে যায় আল্লাহর স্মরণের ফলে সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ সুহানহ তালা ইহায় থেকে আমরা বুঝতে পারলাম ইমান বৃদ্ধির জন্য ইমানকে অন্তরে পরিপুষ্ট করার জন্য অত্যন্ত বড় মাপের একটি টনিক বা উপাদান হলো আল্লাহ তালা জিকির কর সহি রাসুল্লাহ সাল্লাম সাত করেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আজ যে জিকির করে না এদের উভয়ের ভিতরে পার্থক্য বা ব্যবধান হল একজন জীবিত বা মৃত মানুষের মতো অর্থাৎ যিনি জিকির করছেন তিনি হলেন একজন জীবিত মানুষের মতো আর যিনি জিকির করছেন না তিনি হলেন একজন মৃত মানুষের মতো সম্মানিত সুদিমণ্ডলী এ আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লা তালার জিকিরের ফলে মানুষের অন্তর তরতাজা হয় জীবিত হয় অন্তর পরিপুষ্ট হয় স্থির হয় প্রশান্ত হয় অর্থাৎ ইমান এর গাছের গোড়ায় আনে দেওয়া হয় জিকিরের আসুন আল্লাহ সুবাহের গুরুত্বকে উপলব্ধি করার চেষ্টা করি সম্মানিত ভাই বোনেরা আল্লাহ পাক সুবহানিমে যত ইবাদ এই আমলটি তোমরা বেশি করো এই কাজটি তোমরা বেশি করো এরকম আল্লাহ তালা করেননি দুটি ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন বিশেষ কোনো আমলের নাম না নিয়ে বলে আল্লাহ তালা আমি বলেছেন কল্যাণ বেশি পরিমাণে করো কল্যাণের কাজ জিকির প্রসঙ্গে আল্লাহ তালা স্পষ্টভাবে জিকিরের কথা আলাদা উল্লেখ করে বলেন যে তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো অধিক পরিমাণে জিকির পরিমাণ আল্লাহ তালা ঠিক করেন অধিক পরিমাণে করতেন তাহলে জিকিরের ক্ষেত্রে আধিক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে আপনার আমার ইমানকে তরতাজা করার জন্য পরিপুষ্ট করার জন্য সুপ্রিয় দর্শক এবং শ্রোতা ভাই বোনেরা এই ইমান পরিপুষ্ট হওয়ার জন্য জিকিরের ভূমিকা অপরিসীম এই জিকির আমাদের ইমানকে পরিপুষ্ট করবে তরতাজা করবে মজবুত করবে সুদৃঢ় করবে কিন্তু একটি বিষয় এখানে খুবই গুরুত্বের সাথে আমাদেরকে লক্ষ্য করতে হবে আর সেটি হলো যে জিকির আল্লাহ সুবাহানা তালার নৈকট্যে বা ইমান সহায়তা করার জন্য শর্ত হল আমার জিকিরটা যথাযথভাবে হতে হয় আর এই কথাটি এই বলতে হলো যে আজকে আমাদের সমাজে জিকির বললেই আমাদের সামনে একটি সাধারণ চিত্র ফুটে ওঠে সেটা হল জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষগুলো হয়ে বসে একসঙ্গে আল্লাহ আল্লাহ অথবা লাল্লাহ অথবা ইল্লা আল্লাহ অথবা এ জাতীয় কোনো শব্দ বা জিকির আমরা উচ্চারণ করা এবং দলবদ্ধভাবে সেগুলা বলা এক কথায় জিকির বলতেই আমরা দলবদ্ধভাবে কিছু মানুষের কিছু বিশেষ শব্দকে জপাকে আমরা জিকির বলে থাকি বা মনে করে থাকি আসলে কি এটাই জিকির অথবা এটা জিকির এই জন্য আমাদের জিকির প্রসঙ্গে একটু আলোচনা করতেই হবে যদি আমি ইমানকে মজবুত করতে চাই সুদৃঢ় করতে চাই বৃদ্ধি করতে চাই তাহলে আমার জিকির অধিক পরিমাণে করতে হবে অধিক পরিমাণে করার নির্দেশ এসেছে এবং জিকির করলে অন্তর্শন্ত হয় তবে সে জিকির হতে হবে যথাযথভাবে এবং সঠিক পদ্ধতিতে কোরআন এবং সুনায় বর্ণিত শর্ত সাপেক্ষে সম্মানিত বন্ধুবন আল্লাহ সুবাহ এবাদতের প্রতিটি পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। তিনি ইবাদতের যে কোনো নির্দেশ করেছেন হয় কোরআনকারিমি তার বিবরণ তিনি দিয়েছেন অথবা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাস্লামের মাধ্যমে সেই এবাদতের পদ্ধতি পংখান পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের কাছে বাতলে দিয়ে সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ সুহান জিকির প্রসঙ্গে অনেকগুলো আয়াতে তিনি বিবরণ দিয়েছেন কিভাবে জিকির করব আমরা আল্লাহর সে সমস্ত আয়াতগুলোকে সামনে রেখে বা সাল্লা সাল্লা সাল্লামের হাদিসকে সামনে রেখে আমরা আলোচনা করতে পারি যে জিকির ভাবে হতে পারে তার আগে আমাদের জানা দরকার জিকির শব্দের অর্থ জিকির শব্দের অর্থ কয়েকটি তার ভিতরে শব্দ একটি অর্থ স্মরণ করা যেটি অন্তরের কাজ। জিকির শব্দের অর্থ হল স্মরণ করা জিকির শব্দের আরেকটি অর্থ হলো উল্লেখ করা অর্থাৎ মুখে কারোর কথা উল্লেখ করা এটিকেও জিকির বলা হয় তাহলে জিকির শব্দের অর্থের ভিতরে ব্যাপকতা আছে অন্তরের স্মরণ মুখের উল্লেখ ওভয়টি জিকির কিন্তু শরীয়তের পরিবাসা বা কোরআন এবং সুন্দর আলোকে যে জিনিসগুলোকে জিকির বলা হয় সেটি আরেকটু ব্যাপক আসুন দেখে সেটা কতখানি ব্যাপক একজন ইমানদার জিকির করবে। তাকে আল্লাহ সুহানা তারা জিকির করার তিন তিনটি উপায় বা পদ্ধতি আল্লাহ তারা দিয়েছেন এক যিনি জিকির করবেন তিনি তার মুখ দ্বারা জিকির করতে পারেন কারণ বহু হাদিসের ভিতরে মুখকে জিকির দ্বারা তরতাজা রাখার মুখে জিকির করার বিষয়ে স্পষ্টভাবে সাল্লা সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন অতএব আমরা এই মুখ দিয়ে জিকির করতে পারি কিভাবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে মৌখিক জিকিরের ক্ষেত্রে মৌলিক নীতিমালা যেটা সেটা হলো এই আমি আল্লাহ আল্লাহতালার জিকির করতে গিয়ে এমন কোনো কথা এমন কোন শব্দ বা বাক্য উচ্চারণ করতে পারবো না যেটি আল্লাহ তাল্লাহার সানে আল্লাহর মর্যাদায় বেমানান হয় কোরআন এবং হাদিসের আলোকে বেমানানটা আমার মন মতো নয় কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহতালার সানে যে আলোচনা বা যে শব্দ বা যে বাক্যটি খাটে না সেই শব্দ বা বাক্য দ্বারা যদি আমি আল্লাহর জিকির করি সেটি ভুল জিকির সঠিক জিকির হবে সেটি যেটি আমি আমার মুখ দ্বারা জিকির করব এবং সেটা কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ এবং সঠিক হবে সেটা দুই দুইভাবে হতে পারে কোরআন এবং হাদিসের যে সমস্ত জিকিরের কথা আমাদেরকে শেখানো হয়েছে যেমন রাসোল্লাহ সাল্ল্লাহরে সাল্লা আল্লাহর তসবি পাঠের কথা বলেছেন আমরা সুলহান আল্লাহ বলতে পারি এটা জিকির আমরা আল্লাহমদুল্লাহ বলতে পারি এটা জিকির আমরা এটাও জিকির কাছে আমরা ব্যাপকভাবে বিভিন্ন ভাবে আমরা জিকির করতে পারি সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ পাক সুবহান হতা আলা জিকিরের এই বহুমুখী পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি যেটি মৌখিক জিকির এর ক্ষেত্রে আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে বিভিন্ন জিকিরের ভাষা শিখিয়েছেন একজন মুসলিমের উচিত হল সে সকল ভাষাকে ব্যবহার করে জিকির করা সেটা অন্য ভাষায় অনুদিত হতে পারে কিন্তু মূল ভাষা মূল স্ট্রাকচার হবে সেটাই সেটা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়েছে আমাদের সমাজে আজ অনেক মানুষ তার মন গোড়া পদ্ধতিতে জিকির করে থাকেন যেমন অনেক মুসলিম ভাইয়ারা ইল্লাহ ইল্লাহ বলে বিশেষ জিকির করে থাকেন অথচ কোরআন এবং হাদিসের কোথাও শুধু ইল্লাহ এই শব্দের জিকিরের শিক্ষা দেয়া হয়নি তাহলে এই শব্দটির অর্থ অপূর্ণাঙ্গ এটাকে পূর্ণাঙ্গ করতে গেলে অনেক ব্যাখ্যা আশ্রয় নিতে হয় একজন মুসলিম হিসাবে আমরা সেটি করব। জিকিরের আরও কিছু পদ্ধতি সঠিক এবং বেঠিক এটি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিন্তু ততক্ষণে আমাদের সময় হয়ে গেছে একটি বিরতিতে যাওয়ার ইশা আল্লাহ বিরতি থেকে ফিরে এসে আমরা জিকির প্রসঙ্গে আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকতাত পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আপিদের মধ্যে ঢুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান देखे अनुष्ठान जलसाए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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ ওরাহমতুল্লাহ ওয়াবার পৃষ্ঠ বাংলার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আবার মারাকবাদ জানিয়ে শুরু করছি বিরতির পরে আমাদের পূর্বর্তী আলোচনার অপূর্ণাঙ্গ অংশ শেষ করার দিকে সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আলোচনা করছিলাম অন্তরে আল্লাহর প্রতি ইমানকে আখারতের প্রতি ইমানকে আমাদের ইমানকে বৃদ্ধি করার ও সুদৃঢ় করার একটি অন্যতম উপায় হলো আল্লাহ তালার অধিক হারে জিকির করা আর জিকির কিভাবে করব। সে বিষয়ে আলোচনা চলছিল জিকির তিন ভাবে হতে পারে এক মুখে জিকির সেটার আলোচনা চলছিল মুখের জিকির সঠিক বিঠিক বিভিন্ন পদ্ধতিতে হতে পারে জিকির যদি আমার মন গড়া কোনো শব্দে মন গড়া কোনো বাক্যে হয় এবং সেটি করনাম হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় অথবা কোন হাদিসের শিখানো কোনো জিনিসকে বিকৃত করে হয় তো সেটি একজন মুসলিম হিসাবে আমার জন্য কাম্য নয় কারণ আমার তো একটি মাত্র দায়িত্ব সেটা হলো আমি আল্লাহর আনুগত্য করবো রাসুল সোল্ল সাল্লামার আনুগত্য করব। তাদের আনুগত্যের সঙ্গে সাংঘর্ষিক হয় এরকম কোনো কিছু আমি করব না যদি করি তাহলে সেটাই আমার জন্য বিপদগামী ডেকে আনবে মৌখিক জিকির ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হল এই মৌখিক জিকির আল্লাহ তাল্লাহ বা রসুল সল্লাহ আসলামের বাতানো শব্দগুলো আমি করতে পারি মুখে আল্লাহ তাল্লাহার অন্য কোনো শব্দ আমি জিকির করতে পারি কিন্তু সেটা করোনা সাথে সাংঘর্ষিক হবে না সামঞ্জস্যপূর্ণ হবে আমি নিজে মেনিয়ে নিতে পারি বাংলায় বা অন্য কোনো ভাষায় আমি আল্লাহ স্মরণ করতে পারি আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তোমাকে স্মরণ করছি যে কোনো ভাষা আমি করতে পারি কিন্তু মহিজিকির করার ক্ষেত্রে বিশেষ কোন পদ্ধতি বিশেষ কোনো সংখ্যা যদি আমি মনে করি যে এটি আমার জন্য কল্যাণকর অথবা এটাই জিকিরের পদ্ধতি তাহলে সেটি ভয়াবহ রকমের একটি বিশ্বাস যেটি আমার ইমানকে ধ্বংস করে দিতে পারে যেটি কে বলা হয় বেদাত বা কুসংস্কারে বিশ্বাস করা এটি আমরা করব না অতএব আল্লাহ তালের জিকির করব। কিন্তু বিশেষ কোনো পদ্ধতি বিশেষ কোনো সংখ্যা যদি হাদিস অথবা কোরআনে এসে থাকে বাস শুধুমাত্র সেটুকু তো আমরা সীমাবদ্ধ করবো এ একমাত্র মোহাম্মদ সোল্লা সাল্লাম বাঁধানোর পদ্ধতিতে আমাকে করতে হবে আমি একজন চাকরি করব। তার কথা না শুনে আরেকজনের যদি আমি আনুগত্য করি যিনি চাকরি আমাকে দিয়েছেন বা যার আমি চাকরি করি সে মালিককে যার অধীনস্থ কর দিয়েছেন তার কথা অনুযায়ী কাজ করতে হবে না বেতন পাবো না অতএব আল্লাহ সুত গোলামি করি তিনি আমাদেরকে রোল মডেল হিসাবে দিয়ে গেছেন মোহাম্মদ সোল্লা সাল্লামকে তার পদ্ধতির বাইরে যাওয়া যাবে না জিকিরের দ্বিতীয় পদ্ধতি মৌখিকের বাইরে যেটা সেটা হলো আমরা কর্মগত জিকির সেটা হলো আপনি যে কোনো কাজ করেন যেটাতে আল্লাহ তাল্লাহার স্মরণ নিহিত আছে সেটি আল্লাহর জিকিরের সামিল সেটি করলে আপনার ইমান বাড়বে আল্লাহ যেমন সালাত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে সালাতের আয়াত প্রসঙ্গে আল্লাহ তালা আলোচনা করে এরপরে বলেছেন আকবার আল্লাহর স্মরণটাই বড় সালাদকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন অর্থাৎ সালাত আল্লাহ জিকির হয় আল্লাহ জিকিরটাই বড় অন্য আল্লাহ বলেছেন বিক্রি তোমরা সালাত কায়ে করো আমার স্মরণের জন্য তাহলে আমরা সালাদ কায়াম করবো আল্লাহ ফাহানাল্লা স্মরণের জন্য অর্থাৎ সালাদকেও জিকির বলা হচ্ছে এভাবে আমার যে সমস্ত কর্মকাণ্ড আল্লাহ আল্লাহতালার স্মরণ আমার মাঝে সৃষ্টি করে বা নিয়ে আসে সেটি জিকিরের অন্তর্ভুক্ত জিকিরের তৃতীয় পদ্ধতি হলো অন্তরে আল্লাহকে কল্পনা করা আল্লাহর ক্ষুদ্র আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহতালার পুরস্কার আল্লাহর তিরস্কার এইসব বিষয় নিয়ে অন্তরে যদি আমি জল্পনা কল্পনা করি তো সেটাও জিকির এবং এই জিকিরেরও প্রশংসা সেক্ষেত্রে সাবধান থাকতে হবে মুখের উচ্চারণটা মন গড়া পদ্ধতিতে মন গড়া সংখ্যা এতস এতবার এতস এতবার এইভাবে বসে এইভাবে পদ্ধতিতে হবে না রসুল্লাহ সদুল্লাহাল্লাম যে সমস্ত জিকির ক্ষেত্রে সংখ্যা বর্ণনা করেছেন যেমন পাঁচাত্তর সালাতের পরে সুবহান আল্লাহ হামলা আকবর এই শব্দগুলো তেত্রিশ তেত্রিশ তেত্রিশ অথবা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বিভিন্নভাবে এরকম বর্ণিত হয়ে আসছে যেগুলোর সংখ্যা বর্ণিত হয়েছে সেগুলোকে সংখ্যা সীমাবদ্ধ করা যেগুলো সংখ্যা বর্ণিত হয়নি সেগুলোকে ওপেন রাখা সেখানে কোনো সংখ্যা নিজে মন করা স্থির না করা সেটা যা পক্ষ হোক না কেন জিকিরের এই মৌখিক পদ্ধতির পাশাপাশি আমার কাজে কর্মের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করা আজকাল আমরা সালাত আদায় করি আল্লাহ বলছেন আকিম সালাত আলি আমার শরণের জন্য জালাত আদায়ী করো। আমাদের সালাত আমাদের নামাজ আল্লাহর স্মরণ আনছে কিনা আমাদের সালাতে আল্লাহর কথা স্মরণ হচ্ছে কিনা যদি হয় তাহলে সেটি অবশ্যই সালাতের উদ্দেশ্য আমার তাতে সফল হচ্ছে সব আমার উদ্দেশ্য হাসিল হচ্ছে আর যদি না আসে তাহলে বুঝতে হবে আমার সালাতের উদ্দেশ্য ব্যাহত হয়ে যাচ্ছে সম্মানিত শুধুমণ্ডলী অতএব কাজের মাধ্যমে আমরা আল্লাহ স্মরণ করবো জিকির করবো এবং অন্তরে আল্লাহ তারা স্মরণ করবো তিন উপায় তিনও ভাবে যদি আমরা সঠিক উপায়ে আল্লাহ তালা স্মরণ এবং জিকির এটাকে চালু রাখি অব্যাহত রাখি ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ইমান বৃদ্ধির যে পয়েন্টটি আমরা আলোচনা করছিলাম সেটি আল্লাহ তালা বাড়িয়ে দিবে সম্মানিত সুদিমণ্ডলী ইমান বৃদ্ধির দ্বিতীয় আরেকটি উপায় হল ইমান বৃদ্ধির জন্য আমাদের সকলকে আমাদের জীবনের অনেক ক্ষেত্র পর্যায় পরিস্থিতি আসবে যখন আমার কোনো কাজে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিহি সাল্লামের নিষেধের প্রশ্ন আসবে অথচ সে কাজটি করার জন্য আমার মনের টান থাকবে এমতো মুহূর্তে আমি আল্লাহ সুবহানহ তাল্লার নির্দেশ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পছন্দ অপছন্দ এটাকে প্রাধান্য দিয়ে আমার নিজের নফ বা আত্মার প্রবৃত্তির চাহিদাকে আমি যদি পিছিয়ে ফেলে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ তালা মেহরবানিতে আমার অন্তরে ইমান বৃদ্ধি পাবে রসুল্লাহ যে ব্যক্তির ভিতরে তিন তিনটি জিনিস থাকবে যার ভিতরে তিনটি জিনিস থাকবে কি কি আল্লাহ এবং তার রসুল তার কাছে সব কিছুর চাইতে আল্লাহ এবং রসুল চাইতে আর দুনিয়াতে যত জিনিস আছে যত ব্যক্তি বস্তু আছে এই দুই সত্তা তার কাছে প্রিয় থাকবে এবং ব্যক্তিকে ভালোবাসে শুধু আল্লাহর আল্লাহর কেউ কাউকে এবং যদি সে এরকম মানসিকতা লালন করে পোষণ করে যে তার কুফুরিতে আল্লাহর নাফরমানিতে আল্লাহর অবাধ্যতায় আল্লাহর অস্বীকৃতিতে যাওয়াটা তার কাছে এতটাই অপ্রিয় হবে যে জাহান্ন বা যে কোনো আগুনে নিক্ষেপিত হওয়া তার কাছে যতটা অপ্রিয় সেরকম অপ্রিয় লাগবে এই তিনটি অবস্থা যদি কারোর ভিতরে আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে শুরুতেই ঘোষণা দিয়ে রাখছেন ওয়াজাদা বিহিনা হেলা হতেন ইমান সে এই তিনটি আমলের ফলে ইমানের স্বাদ আস্বাদন করবে ইমানে মধুরতা সে অনুভব করবে ফিল করবে হাদেশটি বোহারি মুসলিমও বর্ণিত হয়েছে এই হাদেশের আলোকে আমরা বুঝতে পারলাম যে একজন ইমানদার তার ইমানের স্বাদ আস্বাদন করার জন্য তাকে তিন তিনটি কাজ করতে হবে আর ভিতরে যেটি আমরা আলোচনা করতে চাইছি সেটি হল অন্যায় এবং গুণাহ তথাল্লাহ নাফরমানের কাজ বা কুফুরির কাজে লিপ্ত হওয়া আর কাছে জাহান নামে বা যে কোনো আগুনে পতিত হওয়ার চাইতে বেশি অপ্রিয় হবে অর্থাৎ তাকে যদি স্বাধীনতা দেওয়া হয় যে তুমি হয় আগুনে ঝাঁপ দিবে বা আগুনে পুড়ে মরবে অথবা তোমাকে আগুনে পুড়ে মারা হবে অথবা তোমাকে কুফুরিতে লিপ্ত হতে হবে সে আগুনে পুড়ে মরাকে প্রাধান্য দিবে কিন্তু আল্লাহর কুফুরি করবে না এরকম মানসিকতা যখন হয়ে যাবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন হেলাওয়াত ইমান এই তিনটি আমলের ফলে সে অন্তরে ইমানের সাপ পাবে অতএবন্ধুগণ চেষ্টা করি অন্তরে ইমানের সাপকে আস্বাদন করার জন্য অন্তত এটুকু চেষ্টা করার যেন আমরা নিজেদের প্রবৃত্তির চাহিদা এবং আল্লাহ তালার হুকুম রসুল করিম সাল্লা সাল্লামের চাওয়া এবং পছন্দ অপছন্দ এই দুটি মধ্যে অন্তত যে কোনো সময় সংঘর্ষ দেখা দেয় অথবা যে কোনো সময় দুটি মুখোমুখি হয়ে যায় তখন আল্লাহ মত রসুল সাল্লুসাল্লামের অপছন্দের বিষয়টিকে আমরা যেন প্রাধান্য দিতে পারি এই মানসিকতাটা তৈরি করার জন্য আমাদেরকে সৎসাহস রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমাকে আমার ইমান বৃদ্ধি করতে হবে আমাকে আমার ইমানকে সুদৃঢ় করতে হবে কারণ এটি আমার সবচেয়ে বড়ো সম্পদ এটি আমার সম্বল এই সম্পদকে আমার শক্তিশালী করার জন্য বৃদ্ধি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাকে হতে হবে যদি সেটা করতে পারি তাহলে আমার দ্বারা এই কাজটি সম্ভব না হলে নয় অতএব আমার জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো পর্যায়ে এসে যখন আমি দেখব যে আমার কোনো একটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের বিধানের বাইরে যাচ্ছে আমি এই কাজটা করলে তাদের অপছন্দের কাজ করে ফেলছি কিন্তু আমার মন চাইছে সে কাজটি করার এই যে দোলাচাল এই যে টানা পড়েন মন চাচ্ছে করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অপছন্দের দিকটি লক্ষ্য করলে সেটি করা যাচ্ছে না তখন আমি আমার ইমানকে বৃদ্ধি করার স্বার্থে ওই কথাটি মনে করে যদি আমরা ওই কাজটা ছাড়তে পারি আল্লাহ তালা ওয়াদা করছেন হাদিসে রসুল আকরাম সাল্লা সাল্লাম সেটির ঘোষণা দিচ্ছেন যে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইমানের স্বাদ সে উপলব্ধি করবে আল্লাহ তালা আমাদের সে তফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এ পর্বে এখানে বিদায় দিচ্ছি ও আহরুদাওয়ানা রহমদুলিল্লাহ আবুল ওসসালামালাইকুম ওরক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 এই দায়িত্ব পূরণ করুন উত্তম ব্যবহার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 क्या इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देखने